ছেড়ে করোনা বেদাত করোনা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু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 আইনা খায়র আল হাদিস কিताबুল্লাহ ওয়া খায়র আল হাদি হাদিস الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শারর আল উমুরি মাহদাসাতুহা ওয়া কুল্ল মাহদাসাতিন বিদআহ ওয়া কুল্ল বিদাতিন দালালা ওয়া কুল্ল দালালাতিন ফিনান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর ওয়াতাওয়া সিল হাক্টি ওয়াতাওয়া সাহবিসাম উপস্থিত সম্মানিত ও বোন সকল আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের অশেষ সক্রিয়া প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের রহমতে আমরা এখানে জিদ্দা দাওয়া সেন্টার কিলো তেরথে একসাথে মহান আল্লাহর কথা এবং তার প্রিয় মাহমুদার জন্য একসাথে বসার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ একটি প্রোগ্রাম হয়েছে এবং তাতে আলোচনা লম্বা ছিল অনেক ভাইরাই তাদের প্রশ্ন ছিল হয়তো উত্তর পাননি এবং প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে মানুষ বেশি আগ্রহী এটা মানুষের प्राकृतिक विषय से मे चाहिदा अपन मने सब प्रश्न रे सब उत्तर पावे मन चाहदा और बक्ता आलोचक जतागुली तरह खेल हिसाब से बोलें भलो मन करें है तो चाहते बस जरूरी विषय आपनर जाना रे जार फिर आलोचना संक्षेपे और प्रश्न पर्व एकटू दीर्घ है इनशाल তার সাথে সাথে এখানে ভাইদের সাথে বোনেরা রয়েছেন তাদের সম্পর্কে বিশেষভাবে কিছু কথা বলার জন্য আদেশ করা হয়েছে সেটা খেয়াল রাখার চেষ্টা করব। আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের যেসব দিনী ভাইয়ের এখানে হাজির হয়েছেন তারা অধিকাংশই দাওয়াতি কাজের সাথে জড়িত আহ লোকেরা এখানে উপস্থিত হয়েছেন গতকালকে যেমন খাস লোকেরাও ছিলেন আম সাধারণ ভাই ছিলেন এবং পরে আজকে সকলের জন্য খোলা সুবিধা আছে। কিন্তু এখানে হল যেহেতু সেজন্য খাস ভাইদের জন্য বোনদের জন্য হয়তো ব্যবস্থা হয়েছে তো তাদের উদ্দেশ্যে দাওয়াতি ক্ষেত্র সম্পর্কে কিছু কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং বিশেষ একটি বিষয় নিয়ে শুধু না বলে আমরা খেয়াল রাখার চেষ্টা করবেন আলমিনের প্রশংসা এবং নবী মোহাম্মদ সালাত সালামের পরে এই দাওয়া সেন্টার ইসলামিক সেন্টার কিলো তেরোর যারা দায়িত্বশীল রয়েছেন কর্মকর্তা রয়েছেন আরব ভাইরা রয়েছেন বা আমাদের বাংলা ভাষাভাষী যারা সহযোগী মতো আইন রয়েছেন তাদের সকলে সুক্রিয়া জ্ঞাপন করি যে তারা আমাদের জন্য এখানে বসার একটা ভালো পরিবেশ তৈরি করে দিয়েছে সুবিধা করে দিয়েছে আর এসবের জন্য যতগুলি স্তর রয়েছে সেগুলি আমাদের জন্য আসান করে দিয়েছে আল্লাহ তাদের যেন দান করেন তাদের নেকামলকে কবুল করেন তাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন আর তার সাথে সাথে যারাই দিনের দাওয়াতের সাথে জড়িত এটি হচ্ছে সবচেয়ে কাজ কাজ এই কাজে যারাই সহযোগিতা করছেন এই যে দাই বিশেষ করে আমাদের দায়ী ভাইরা শেখ এবং তাদের ছাত্র ভাইরা যারা নিয়মিত ক্লাস করেন এবং যারা ইসলামিক সেন্টারগুলি থেকে উপকৃত হয়ে থাকেন अथवा परोक्ष भावे पलोचना शुरू से विषय से दवा सेंटर दायर भाईरा छोड़े अपना सक आशा चेन तरफ मध्य একজন হয়েছে। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহাক রব্বুল আলম তার যেন উহের মাক করেন তার গুনা খাতা মাফ করে দেন আল্লাহাক তার মর্যাদা উঁচা করেন তাকে আল্লাহাক জান্নাতুলফির দোষ দান করেন তার পরিবার পরিজনকে কে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহাক তাদের দুনিয়ায় চলার জন্য তার ছেলে মেয়েদের জন্য তার পরিবারের জন্য সুব্যবস্থা করেন আল্লাহাক বরকদান করেন তাদের আল্লাহ হেফাজত করেন এবং আমাদের প্রত্যেককে যেতে হবে ওই জগতে সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রকমের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন সুরায় আসর আমি তেলাওয়াত করেছি এই সুরে আসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা আকারে ছোট হলেও এই সুরাটি যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা হয় একজন ভাই বাস্তবায়ন করুক অথবা একজন বোন করুক তার দুনিয়া আখেরাত সুন্দর হওয়ার জন্য এবং ইহকাল পরকালের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট করতেন। তাহলেও বান্দার জন্য আল্লাহ পাক রবুল আলমিনের হজ্জত কয়েম করার ক্ষেত্রে যথেষ্ট হতো যে আল্লাহ রব আলিন তাদেরকে আবার বিচার দিবসে হাজির করবেন কর্মক্ষেত্র থেকে নিয়ে আসবেন আর সেখানে আল্লাহাকিজ্ঞাসাবাদ করবেন সেখানে কোনো অজুহাত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হজ্জত হিসাবে দলিল প্রমাণ হিসাবে সেটি যথেষ্ট এই বিষয়গুলি সংক্ষিপ্ত যে বিষয়গুলি সুরে আসরে বর্ণনা করা হয়েছে যেসব ইমানের বিভিন্ন বিষয় রয়েছে সেগুলির কথা রয়েছে গোটা কোরআনে বিস্তারিত রয়েছে আর সুরে আসরে সংক্ষেপে রয়েছে কোরআনে কারিমে ইমান মানে বিশ্বাস কোনো কিছু বিশ্বাস করার পূর্বে সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে নলেজ থাকতে হবে আপনাকে যদি বলে যে আপনি বিশ্বাস করেন আমার তো নলেজ দেবেন একটা কি বিশ্বাস করবো মানে বিশ্বাস করেন বিশ্বাস করার বলেন তো আমি বিশ্বাস করবো কি এটা হচ্ছে এল এর নাম হচ্ছে এল তো ইমান হচ্ছে অন্তরের আমল অন্তরের আমল হোক অথবা আপনার আপনার সম্পর্ক আগে এলম আবশ্যক ইমামে বুখারি রহমতুল্লাহ আল সহি কিতাবুল এলমে এলমের অধ্যায়ে বলছেন বাবুল এলমে কাবুল আল ওয়াল আমাল। अधल करा, करकेमान आगे जवान जवान द्वारा जत गल्भव भलो क्या करा सम्भव इमान, जो गुली नेकदत रही अंग प्रत्यंग द्वारा ज्ञान अर्जन करते उपकारी को नहीं आसबें दुनिया आखिर জবান খোলার আগে আর কাজ করার আগে তিনি সংকলন করেছেন তার পূর্বে সুতরাং আল্লাহ আব্দুল আলম সুরে আসরে মানব জাতি সম্পর্কে যে বলেছে যে মানুষ ক্ষতিগ্রস্ত যদি তাদের মধ্যে চারটি গুণ না থাকে पूर्व शर्त पूर्व शर्त पूर्ण करते हमान सम्पर्क सम्पर्क एल हासिल कर ज्ञान अर्जन करा আল্লাহ পাক পুরুষ নারী সকলের ফরজ করেছেন প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এই হাদিস ব্যাখ্যা সম্পর্কে আল্লাহ ফৌজান হাফিজ তিনি তার লিখন বলছেন যে এখানে এলম বলতে এলমে দিন ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য আর কিছু লোকের জন্য আপনার উপর যে কোনো মুসলিমের উপর ফরজ যেমন কোন ভাইয়ের উপর ফরজ যে কোনো বোনের ফরজ কতটা ফরজ যতটা দিয়ে সে আল্লাহাক রবুল আলমিনের এবাদত বন্দেগি জ্ঞানের সাথে শিকার না হয় এতটা প্রত্যেক মুসলিম ভাই জন্য ফরজ প্রত্যেকের জন্য ফরজ তো এখানে তালাবল এলিয়তের জ্ঞান অর্জন করা এখনই যখন একজন মুসলিম জন্য প্রতিষ্ঠা আল্লাহ যে একক তার যে বিভিন্ন দিক রয়েছে সে সম্পর্কে এতটা জ্ঞান ফরজ যাতে করে তৌহিদে কোন রকমের গোলযোগ সৃষ্টি না হয় তৌহিদ নষ্ট না হয় তহিদও বলছেন আর মুসলিম হতেই পারে না সুতরাং পাঁচ আপ যখনই ফরজ হতে যাচ্ছে তার আগে কি আপনার ছেলে মেয়েদেরকে সলাদ শিখে নিতে হবে নামাজের তরিকা নিয়ম সবকিছু শিখে নিতে হবে যেমন আমার জন্য ফরজ আপনার জন্য শিখা ফরজ আমাকে বেশি জানা ফরজ আর আপনার জন্য না এরকম না সকলের জন্য জ্ঞান অর্জন করা ফর হজ আপনার এই বছর হজে যাবেন তার আগে হজ শিখেনা অফরজ উমরা জীবনের প্রথম যাচ্ছেন অথবা দিন উমরা যাননি ভুলে গেছেন উমরা সম্পর্কে আপনার এলমে নবায়ন করা ফরজ নতুন করে আবার শিখেন তারপর উমরা যান দেখা দেখে সাথী সঙ্গে যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে নামাজ পড়তে হবে রসল উল্লাহ সাল্লা মতো আপনাকে হজ করতে হবে রসোর মতরা করতে হবে রসোরামের রোজার মতো আপনাকে রোজা রাখতে হবে সুতরাং এল হাসেল করা ফরজ এক শ্রেণীর রয়েছে ইসলামে নতুন নতুন আসতে চায় হ্যাঁ পছন্দ করে আর নতুন নতুন জিনিস ভালো লাগে এটা মানুষের আবার একটা স্বভাব তাই না নতুন নতুন কথা কাজ ভালো লাগে যার ফলে ও ইসলামেও কিছু তারা নতুন কথা পেশ করতে চায় তারা বলে যে না না না ইলমে হাদিসে বলা হয়েছে আপনি শুধু শরীয়তের এলমের সাথে খানু কাজ করছেন দুনিয়ার এলম দুনিয়ার এলম ফরজ ফার্জি আইন না সম্পর্কে জ্ঞান অর্জন করা আইন যেমন আপনাদের প্রত্যেকের জন্য বড় বড় সেই হইতে হবে আর আলেম হইতে হবে আর মুক্তি হতে হবে এটা ফার্জে আইন নাই ফার্জে কেফায়া ও মতের কিছু লোক এই এইরকম বিষয়গুলির সমাধান দেওয়ার যোগ্যতা রাখলে সকলে মাফ পেয়ে যাবেন गोटा, देशे, कुन आलेम गोटा दे कुन आलेम नातुवाद ना गोटा मध्यम खुजे दिन कल सकल ग्रामीण तो तईना जाना जामा किए सब पे जाओ ना पढ़े लाश पड़े आ सकले गोणागार ठीक तेम ही दुनिया विशिका মেডিকেলের শিক্ষা ইঞ্জিনিয়ারিং শিক্ষা পড়ে দেখলাম তো তাতে গিয়ে দেখলাম যে এলমেশ দিনের এলম কোরআনার এলমের পরে বেশি উপকারী এবং উত্তম এলম ছাড়া মেডিকেল ছাড়া অন্য এলিম পাইনি আপনার কলবে হৃদয়ের চিকিৎসা হবে কলবে যে সুভাদ সংশয়ের ব্যাধি রয়েছে কলবে যে আপনার সাহবাদ কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে সেগুলি থেকে আপনি মুক্ত হইতে পারবেন আর দি আপনার শরীরের সেবা হবে শরীরের খেদমত হবে আজকাল শরীরের খেদমতের জন্য বেশি যত্নবান কিন্তু রোহের খেদমতের জন্য কলবের হৃদয়ের খেদমতের জন্য একেবারে আমাদের কোন ভূক্ষেপ নেই একটু চেতনা চিন্তা নেই যে আমার সমাধান লাগবে এত বড় অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি হ্যাঁ বা একটা কাজ আমি করতে যাব তালাক দিতে যাব অথবা বিয়ে করতে যাব অথবা কোনো একটা ব্যবসা করতে যাব। তার আগে আমি ভালো আলেমের কাছে ভালো দিনের চিকিৎসকের কাছে জানি কোনো কাছে হুজুর কাছে দৌড় দিয়েছেন কিভাবে হালাল করা যায় আমার মজাবে হালাল করছে না দেখি আর কেউ হালাল করতে পারে কিনা তখন সুবিধাবাদী হয়ে গেল তখন আর আপনার মজহাবের আর পর থাকলো না আর নামাজের ক্ষেত্রে মজহাব ছাড়া নামাজ পড়া যাবে না তাই না রোজার ক্ষেত্রে আমার জমা করা চলবে না হ্যাঁ নবী কসর করছেন আপনার কসর করা চলবে না বিরোধিতা আর বিরোধিতা হজ এসে কিন্তু যখন বিবি বাঁচাবার বিষয় আসলো তখন আর মজহাবের কোন তোয়াক্কা থাকলো না আত্মারুহের সেবা যত্ন করতে হবে তার চিকিৎসা করতে হবে রোগ মুক্ত করতে হবে আপনার দুনিয়া আখেরাত যে এলমের মাধ্যমে সুন্দর হয় সেই এলম হাসিল করতে হবে আল্লাহ আকরুল আহ আমাদের বুঝার তৌফিক দান করেন ইমান ইমানের মধ্যে যতগুলি ইমানের দিক রয়েছে আর তার একটা গুরুত্বপূর্ণ দিক তহির গতকালকে তহির সম্পর্কে আলোচনা করেছি আর বেশি কথা বাড়াচ্ছি না, সুন্দর করতে হবে ইমানকে সীরক মুক্ত করতে হবে ইমানকে বেদাত মুক্ত করতে হবে ইমানকে নেফা মুক্ত কপটতা মুক্ত করতে হবে ইমানকে কুফরিমুক্ত ইমান ভঙ্গকারী বিষয় থেকে মুক্ত করতে হবে সত্যিকার ইমান হইতে হবে আর ইমানের মতো দেখে যা বিশ্বাস করেন তার চাইতে বিশ্বাস করেন এইরকম ইমান হইতে হবে শুধু আমার জন্ম সূত্রে আমি মুসলমান সুতরাং আমার আল্লাহর প্রতি ইমান আছে আর আখেরাতে ইমান আছে আখের হাতের জন্য কিছুই করেন না আপনি কেমন আখের হাতে বিশ্বাসী হবে কেমন পরকাল বিশ্বাস করেন যে জাহান্নাম সম্পর্কে একটু ভয় লাগে না একটু কি করে ছাড়া আপনার নাজাত নেই তার কোথায় ইমান শুধু মৌখিক মানে দাবি করলে হবে সত্যিকার ইমান হইতে হবে তাহলে ইন ইনসান ক্ষতি থেকে আপনি নিরাপত্তা হাসিল করতে পারবেন বাঁচতে পারবেন যখন আপনার ইমান অন্তরের বিশ্বাসটা মজবুত হয়েছে যেইরকম আল্লাহ চেয়েছেন তেমন আপনি করার চেষ্টা করেছেন এখন হচ্ছে কর্মের পালা আমলের পালা নামাজে সীমিত নয় ভালো কাজ শুধু দাড়িতেই সীমিত নয় ভালো কাজ আহ দু কাজের মধ্যে সীমিত নাই যতগুলি কাজকে আল্লাহ আকরব্বুল আলমিন এবং তারা সুসালিসাল্লাম ভালো বলেছেন যে এই কাজগুলিতে রয়েছে রয়েছে নেকি সেই কাজগুলি আবার দুই ভাগে বিভক্ত ফরজ ফরাইজ ওয়াজেব অথবা মুস্তাহাব নফিল ফরজগুলি অবশ্যই করতে হবে অজেবগুলি অবশ্যই করতে হবে আর মুস্তাহাবগুলি নফলগুলিতে নফল গুলিতে যথাসাধ্য অংশ রাখার চেষ্টা করতে হবে ভালো কাজের আর একটা দ্বিতীয় কাজ এলমের সাথে ইমানের পরে ভালো কাজগুলি করবেন আর তারপরে ভালো কাজ যখন করা হয়েছে তখন ওয়াতিল হক দাওয়া এল কাজ করলেন মারুফ অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করা যার যতটা ক্ষমতা আছে অন্যায়ীল আনিল মুনকার। একই কথা শব্দগুলি বাক্যগুলি আলাদা আলাদা আদৌ এল চালাইতে পারি হ্যাঁ আমি গর্তে পড়ছি আপনাকে গর্তে ফেলতে পারি সুতরাং আপনাকে এই ক্ষেত্রে এলমের সাথে সিরাতের সাথে চোখ খুলে আপনি চলবেন আর আমিও আপনার পিছন পিছনে চোখ খুলে চলবো চোখ বন্ধ করে নয় शरीर दिए जीवन दिए प्राण दिए मेहनत करा प्रयोजन समय दिए मेहनत करा विद्या बुद्धि दिए मेहनत परिश्रम कर যেই পথের শেষ গন্তব্য স্থান হচ্ছে জান্নাত আর যেই ব্যক্তি জান্নাত পেয়ে গেল মতের পরে সে হচ্ছে আসল কামিয়াব আল্লাহা আকবুল্লা আলমিন এর সাদ করেছেন কুল্লোনুর মত প্রত্যেক ব্যক্তিকে একদিন আমি আর দুনিয়ায় থাকেননি তাদেরও মরণ এসেছে প্রত্যেক মখলুক সৃষ্টি মরণশীল ধ্বংসশীল সুতরাং দুনিয়া থেকে আজকে হোক কালকে হোক হ্যাঁ বিলম্বে হোক আর দ্রুত হোক যেতেই হবে मरते नास्तिको विश्वास कर दुनिया के चले जो एक काफे मुशेक बहुत विश्वास कर आल्ला दुश्मन विश्वास कर एक सत्यार ममिन এবং তারপরে যা হবে সেই সম্পর্কে সেটা যেহেতু এটা হচ্ছে মমিনের কাজ ফেমান সুতরাং যাকে জাহান নাম থেকে দূরে রাখা হইলো সরিয়ে দেওয়া হইলো জাহান নাম থেকে বাঁচিয়ে দেওয়া হইলো অনুমতি দেওয়া হইল জান্নাতে দরজা তার জন্য খোলা হইলো ফাকাদ ফাঁসে হচ্ছে আসলে সফল কান তার জীবনটা হচ্ছে সফল জীবন সফল জীবন এই নয় দুনিয়াতে অনেক ধন সম্পদ আপনি সঞ্চয় করতে পেরেছেন দুনিয়ার আন্তর্জাতিক আপনি একজন ব্যক্তিত্ব হয়ে গেছেন এগুলো দুনিয়ার কোনো কিছু না এটা ধ্বংসশীল কয়েকদিন আপনার মতের পরে লোকেরা স্মরণ করবে আর তারপরে আপনি না সিয়ম মানে সিয়া আপনাকে এমন স্মৃতি থেকে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে ভালো কাজ সুতরাং আল্লাহাকবুল আলমজান আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন বলছিলাম যে ফিরে আসি আবার এইটা ছিল এক এক শ্রেণীর লোকের এক এক রকম পেশা আছে ডাক্তারদের একটা পেশা আছে ইঞ্জিনিয়ার তাদের পেশা আছে তাই না যারা টেকনিশিয়ান তাদের পেশা আছে আল্লাহরুল আলমিনের সবচাইতে প্রিয় মান্দা যারা আর মানব মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যারা তারা হচ্ছেন আম্বিয়া এবং রসুলগন যাদেরকে আল্লাপ করেছেন তাদেরকে আল্লাহ ভাগ করেছেন তার মধ্যে এবং পাবেন তারা আর পাচ্ছেন তারা হচ্ছেন আমা এবং রসুলগন তাদের পেশা ছিল দাওয়া এল আল্লাহ কাজ দিনের সবিল হকের কাজ হক কথা হচ্ছে কোরআন করিমের কথা হক কথা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শের কথা তার সিরাতের কথা তার হাদিসের কথা সন্ন্যার কথা হক কথা হচ্ছে ওহির কথা ওহি ছাড়া মানুষের কথা হক হতেও পারে আর ওহির বিপরীত হলে সেটা নিশ্চিত হক নয় সেটা হচ্ছে যদিও কোনো আল্লামার না কেন যদিও কোন যাক না কেন কিন্তু সেটা ওহি বিরোধী হলে সেটা হক নাই সেটা হচ্ছে বাতিল একমাত্র আম্বিয়া এবং রসুলগণের কথা যে যেহেতু ওহি সুতরাং আল্লাহর কিতাবের পরে কোরআনে কেরিমের পরে তাদের কথা কাজগুলি হচ্ছে হক দাওয়াতের কাজ করা দাওয়াতের কাজের ক্ষেত্রে আপনি বাইরে থেকে শুরু করবেন না ঘর থেকে শুরু করবেন ঘর থেকে শুরু করবেন না নিজে থেকে শুরু করবেন নিজে থেকে শুরু করবেন কাপড় আর লোকজনকে বলছেন সহিদা সহিদা বলছে কেমন আকিদা যে আপনি জাহান থেকে বাঁচার ভয় নেই কেমন সহিদার কথা বলছেন যে নিজেই তো জাহান থেকে নিরাপদ না আপনি তাই না যদি আপনি বলেন কখন হবে না হইতে পারে কোনো দেশে সেই দেশে ক্ষতি দাড়িমুন্ডা দাড়িয়ে বক্তব্য খুদবা দিয়ে নিতে পারে জুমার আর অন্য কোনো দেশে হইতে পারে কিন্তু বাংলাদেশের জমিনে এরকম কোন স্থান আছে আছে নাকি যে দাঁড়িয়ে নেই আর আপনাকে জুমার খুদ্ হিসাবে আর মসজিদ থাকলে আপনাকে আদর্শ হইতে হবে আপনি যখন দায়ী হবেন আপনাকে মানুষের কাছে আদর্শ হবে টুপি এমন কোনো শূন্য নয় টুপি দেখলে ইসলাম বুঝ যে আছে মুসলিম আছে ভালো জিনিস ভালো জিনিস প্রশংসিত কিন্তু টুপিকে দাড়ির সমান করে দেবেন না টুপিকে দাড়ির সমান করা এটা সৈন্যতের অনসারীদের সাথে তুলনা করে দিল আর একটা সাধারণ বিষয়কে যেটা একটা ইসলামিক সেটাকে কাছে পৌঁছে দিল টুপি যদি কারো মাথায় না থাকে তাহলে তাকে এমন ঘৃণা নজরে থাকে যে বে রাস্তায় বসা ওকে অত ঘৃণা করে না নামাজের সময় নামাজ হচ্ছে বেনামাজি রাস্তায় বসে আছে ওদেরকে অত ঘৃণা করে না কিন্তু বিনা টুবি নামাজ পড়েন তো বেশি ঘৃণা করে এগুলো হচ্ছে লক্ষণ এগুলো অনুসারীদের কাজ না ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না দিনের ক্ষেত্রে যেখানে আল্লাহ কঠোরতা নি রসুল কঠোরতা দেননি তোমরা কঠোর হয়ে যা এগুলো হচ্ছে গোলু আর ইয়া কুমল গোলু পেড মাহমুদ রসুল উল্লা বলেছেন তোমরা সীমালঙ্গন বাড়াবাড়ি থেকে বাঁচো বিশেষ করে ধর্মের ক্ষেত্রে আর নিজের হাতে আইনকে নিয়ে নিজেই মারবো ধরব আর ভাঙব চুরবো এইরকম যারা করে তারা চরমপন্থী ওই যেগুলি ফরোজ অজব নাই কিন্তু ফরোজ অজবর মতো মনে করে নিয়েছে যেটা এমন কোন অপরাধ না সেটাকে অপরাধ মনে করেছে এরা হচ্ছে চরমপন্থী হালাকাল মোথা কথা নিজের ইস্ত্রী কে বাঁচাও নাচো আপনি একজন স্বামী হিসাবে নিজেকে যাহান নাম থেকে বাঁচান প্রথম আপনি নিজে ফজরে আপনি জাগেন না কিন্তু স্ত্রীকে বলছেন আরে তুমি উঠো বলছে আমি উঠছি তুই অনেক লোক এরকম অলস আছে হ্যাঁ বালা মুসিবত আছে অলস নিজে অলসের রাজা সে স্ত্রীকে বলছে তুই একটু দোয়া কর ভালো করে দোয়া কর ভালো করে দোয়া কর ছেলেপুয়ের জন্য দুয়া করো পোলাপাণের জন্য দোয়া কর এই পরীক্ষা যাচ্ছে খুব দোয়া কর ওর নিজে কিছু নেই আর এইরকম সাক্ষাৎ হয় বড় বড় পদে আছে কে ফোরম্যান কে সুপারভাইজার কে বসে আছে কেম্বাস ইত্যাদি আহ লোকেরা বললো যে একটু অনুসৃহত করেন বল ভাই নামাজটা ঠিক করে পড়িয়েন নামাজ তো পড়েন তো তো হুজুরদা করিয়েন আপনি দোয়া করিয়েন আবুজবিল্লাহ আবুজবিল্লা তুমি আগে নিজেকে বাঁচাবার চেষ্টা করো নিজেকে বাঁচাবার চেষ্টা করো আগে আপনি নিজেকে চেষ্টা করবেন নিজে আলহামদুলিল্লাহ নিরাপদ স্থানে এখন আছে এই সময় আল্লাহ আপনার স্ত্রী কে আপনার ছেলে মেয়েদেরকে আপনার বাপ মা কে আপনার ভাই বেরাদোর আত্মীয় স্বজনকে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করো তারপরে তখন ঘর থেকে শুরু করতে হবে না আগে পর থেকে শুরু করতে হবে বাংলাদেশের মানুষ ভারতে চলে যেতে হবে নাকি হ্যাঁ পাকিস্তান চলে যেতে হবে মালয়েশিয়ার মানুষ ইন্ডোনেশিয়ার মানুষ পয়সা আসে চলে আসতে ভারতে আর আসার পরে ভাষা কিছুই জান না হ্যাঁ জিজ্ঞাসা করলাম একবার জীবনের প্রথম ওদের সাথে দেখা হয় অনেক আগে ছাত্র জীবনে যখন মোদিনাও আসেনি তো খুব একটা কৌতুহার বিদেশি লোক জীবনে দেখিনি তো দেখার তো একটা আগ্রহ থাকবে মালয়েশিয়ান লোকদেরকে দেখতে পাবো গেলাম কথা বলার জন্য আরবি তখন আলহামদুল্লাহ বলতে পারি দেশে থাকলেও মাদা পড়ি তো আরবিতে কথা বলতে গেলাম তো শুধু হাতের ইশারাই কথা বৌবাদের ভাষায় হাতের ইশারাই কথা ইশারা ইঙ্গিতে কি করতে হবে বলছে আমাদের মুরব্বী সাহেবের কাছে চলে যান আমাদের আমির সাহেবের সাথে কথা বলেন এটা হচ্ছে সোজারা নিজেকে ঠিক করেন নিজের ইসলাম সংশোধন করেন তারপর নিজের পরিবারকে ঠিক করে নিজের ছেলে মেয়েকে ঠিক করেন আমার আপনাদের দাওয়াত দেওয়ার আগে আমার ছেলে মেয়েকে ঠিক করা ফরজ না আপনাদের দাওয়াত বেশি ফরজ আমাদের অনেক লোকেরাই সহিদার লোক ওর স্ত্রীর খোঁজ খবর নাই ছেলে মেয়ের খোঁজ খবর ও দাওয়াত দাওয়াত করে এটা বড় কাজ না আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়েকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিয়ে তখন বাইরে বেরোন গ্রামে বের তখন তখন দাওয়াতের কাজ করেন তো কথা হচ্ছে যে যেইভাবে আল্লাহ সিরিয়াল দিয়েছেন ওই সিরিয়ালে আপনাকে কাজ করতে হবে যেই তরতিব আল্লাহ দিয়েছেন ওই তরতি আপনাকে কাজ করতে হবে কয়েক বছর পরে বলছেন ওহি শুরু হওয়ার কয়েক বছর পর আশির আক্রাবীন তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত দাও তাদেরকে সতর্ক সাবধান করো তাদেরকে সতর্ক সাবধান করে এবং দাওয়াত দেওয়া শুরু করলেন তারপর এমন একটা সময় আসল এখন শুধু মক্কাই নয় আর এখন লুকিয়ে লুকিয়ে না আর এখন ব্যক্তি পর্যায়ে দাওয়াত না এখন ব্যাপক হারে দাওয়াত দাও তখন আল্লাহ বললেন তুমার তোমার ওয়ারেদ আনিল মুসিকিম যা তোমাকে আদেশ করা হচ্ছে যা তোমাকে বলা হচ্ছে তা খোলাখুলি বলে একবার স্পষ্ট বলে এখন আল্লাহ আপনার আশেপাশের লোকেরা কাছের না কিন্তু এরা বসবাসের দিক থেকে আপাতত তারা কাছের লোক এদেরকে দাওয়াত দেবেন এর মানে এই নয় যে ভাই আমি তো আমার নিজের বাড়িতে দাওয়াত পৌঁছাইতে পারিনি পাঁচ কিলোমিটার দূরে আপনার বাড়ি এখন তাই না তো অত দূরে আপনি দুই বছর পর হয়তো যাবেন তখন পৌঁছাবেন তো দুই বছর চুপচাপ বসে থাকবেন না বসে থাকবেন না যেখানে আছেন সেখানে আপনার আত্মীয় স্বজন না হলেও এরা আপনার প্রতিবেশী তাদের হক আছে এরা আপনার রুমেট তাদের হক আছে এরা আপনার কলিগ সঙ্গী কর্মক্ষেত্রে তাদের হক রয়েছে তাদেরকে দাওয়াত দেবেন এরা আপনার কাছের লোক আপাতত এদেরকে দাওয়াত দিতে থাকেন আর যখন দেশে যাওয়ার সুযোগ হবে অন্য গ্রামে দাওয়াত দেওয়ার আগে নিজের গ্রামে দাওয়াত দেবেন অন্যের বাড়িতে দাওয়াত দেওয়ার আগে নিজের বাড়িতে দাওয়াত দেবেন যেভাবে আগে কাছের লোকজনকে ছেড়ে দিয়ে দূরে গেলে হবে না এইভাবে দিনের দাওয়াতের কাজ করবেন এবং দিনের দাওয়াত সম্পর্কে কথা অনেক লম্বা হয়ে যাবে লম্বা না করে লম্বা এমনি হয়ে গেল লম্বা না করে বলছি যে পাঠাচ্ছেন তাকে পতাকা দিয়ে আর বলে দিচ্ছেন যে আজকে এমন লোকের হাতে আমি পতাকা তুলে দেবো যাকে আল্লাহ এবং রসুল ভালোবাসেন আর সেও আল্লাহ এবং ভালোবাসি তার হাতে আল্লাহ হয়ে গেল বললেন আলীকে ডেকে ঘটনা লম্বা আছে আলীকে ডাকলেন অসুস্থ ছিলেন সুস্থ হলেন আহ আল্লাহ নবী দম করলেন তারপরে বললেন যে দেখো গিয়ে সেখানে সরাসরি জিহাদ হাত সুর মানে অস্ত্র ধরিও না সেখানে গিয়ে তাদেরকে দাওয়াত দেবে তারা যদি তাতে কত ফজিলত এই বিষয়ে নবী মাহমুদ রসুল্লাহ বলেছিলেন নাম আল্লাহর পশন করে বলছি হে আলী दुनिया सब चाहते मूल्यवान सम्पद से लाल उठ खूब दामी उठन आजकल सब चाहे बड़ दामी गाड़ी তো দামি হ্যাঁ তখনকার বাহন ছিল উঠ লাল ওট লাল ওটের চাইতো তোমার জন্য সেই একজনের হেদায়ত হওয়া উৎকৃষ্ট হবে উত্তম হারে এবং চলতে শুরু করলো যত ওই রাস্তা দেখানে পেতেই থাকবে আল্লাহর পক্ষ থেকে আপনি এটাকে হিসাব করে দেখেন যে একটির লোককে আপনি আল্লাহর রহমতে হেদায়ত করতে আল্লাহ তৌফিক দিলেন সে বে আধা নামাজি ছিল ফুল নামাজি আপনার চেষ্টায় হলো সে শিরকি বা বিদাতি আঁকি ছিল সিরকি বিদাত মুক্ত হলো সেই ব্যক্তি হারাম খেত হ্যাঁ হারাম উপার্জন করতো হারাম মুক্ত হলো যে কোনো ক্ষেত্রে দাওয়াত সলিমের দাওয়াত হোক মুসলিমদের আপনি হেদায়ত দিতে পারলেন আল্লাহর তফিকে যদি এই কাজ করতে পারেন তাহলে ওখান থেকে ওই সূত্র থেকে যত ওই লোকগুলির আপনার আমল এক ভাগ করে সমান সমান আস্তে থাকবে একটি লোককে হেদায়ত করলেন সে একটি লোক তার একজন লোক ৫০ থেকে এক বছরের মধ্যে একজনকে হেদায়ত যদি করতে পারেন তো দেখা যাবে একশো বছর পরে তার মাধ্যমে যে একজন আপনার মাধ্যমে হেদায়ত হয়েছিল হাজার হাজার লোক হয়ে গেছে হয়তো হ্যাঁ তাদের নেকিগুলি। আপনার খাতে কার প্রথম ব্যক্তি হচ্ছেন এই দিন যদি আমার কাছে না পৌঁছিত তো আমিও কি থাকতাম আল্লাহ ভালো জানে তাই না কত যে পুফুরী আমি আপনি থাকতাম তা আল্লাহ ভালো জানে তাহলে এই নেই রাসোরমের খাই যাচ্ছে না যাচ্ছে না আর শুধু সিং যতই মুসলিমদের যাচ্ছে না কেন কেমন যে কেউ যে মুসলিম আসবে যতগুলি নেক কাজ করবে সকলের নেকির এক ভাগ কার খাতে যাচ্ছে মাহমুদ রসুল্লাহ সাল্লা খাতে আছে কত বড় বেনিফিট চিন্তা করি হ্যাঁ huh? আজকাল তো বিভিন্ন ব্যবসায় দেছে রে এতে যদি আমি কিছু কাস্টমার জমা করে দিতে পারি তাহলে আমার এগুলো সম্পর্কে যথেষ্ট জানছেন কিন্তু দিনের যদি এত নেই রয়েছে আর এত স্বভাব রয়েছে এত বেনিফিট রয়েছে আর আপনি দুনিয়া থেকে এনতেকাল করে চলে গেছেন কত যুগ হয়ে গেছে জন্মাতে পারে এরকম চিন্তা তো আমরা করি না এটা হচ্ছে দাওয়াতের কাজ দাওয়াতের কাজ দাওয়াতের কাজ হচ্ছে তিন নম্বর কাজ দাওয়াতের কাজ যখন করবেন তখন সবাই ফুলের মালা দেবে শ্রদ্ধা করবে না গালু দিবে দুঃশন হবে যেমন যদি আল্লাহর দিনের কাজ করে ভালো কথা বলে দোস্ত হইতো নবী মোহাম্মদ রসুল কোন দুতো না অনেকে বলেন আপনারা কেমন কথা বলেন বিতর্কিত মানুষ আপনাদের দুশ্মনে এত এর উত্তর এতে আছে তাই না যদি দিনের কথা বলে সকলে হইত তাহলে ঠিক না তাকে মারার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে মক্কায় চেষ্টা করা হয়েছে ইয়া চেষ্টা করেছে বহুবার চেষ্টা করেছে বিষ দিয়ে চেষ্টা করেছে পাথর ফেলে চেষ্টা করেছে কত রকম করে তাকে মারার চেষ্টা করেছে আমাদের তো আসেনি আমাদের তো ওই সব ঝুঁকি আসে নিজেদের আল্লাহ আখেরাত করেন দুনিয়া আখেরাতে নিরাপত্তা দান করেন এখন শেষখানে দুচারটি কথা এই সবগুলি কথা মা বনদের জন্য তবে মা বনদেরকে বলবো যে তাদের আল্লাহ রাব্বুল আলমিন আহ সমাজের পরিবারের অর্ধেক করেছেন ২৪ ঘন্টা চোখের সামনে দেখতে পাচ্ছে এই জন্য মা কে এই ডিউটির জন্য বাড়িতে অবস্থান করতে আল্লাহ পাক বলেছেন যে বাড়িতে থেকে তোমার যে বড় দায়িত্ব রয়েছে এই বড় গুরু দায়িত্ব পালন কর আর দুই বছর পর পর দুই মাস করে ছুটি যান অনেকে তো এক মাসই পান তাই না দুই মাসে ধরেন ছুটি যান বা তিন মাসই যান টোটাল হিসাব করে দেখেন যে বিশ বছরে কয় বছর আপনি ছেলেমেয়ের সাথে থাকলেন আর দেশে গিয়ে আবার কয়েক ঘন্টা থাকে ব্যবসা বাণিজ্য এক দু ঘন্টা বাকি সারা দিনটা শুধু টাউন বাজার আর ঘরের বাইরে ঘোরাফেরা করছেন কতক্ষণ আপনি একজন স্বামী হিসাবে বা একজন পুরুষ হিসাবে একজন বাপ হিসাবে কতক্ষণ ছেলে মেয়েকে সময় দিতে পারছেন এই জন আল্লাহ ফকরাবুল আলমিন ঘরের আর বাইরে ডিউটি ভাগ করে দিয়েছেন ডিউটির ক্ষেত্রে আল্লাহ পাক সুরাই আহজাবের আয়াত নম্বর তেত্রিশ এর সাদ করেছেন ওয়াকার নাফি বইউতে কন্যা নারীদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে হে নারীরা হে মহিলারা তোমরা তোমাদের বাড়িতেই বসবাস করা। বাড়িতে অবস্থান করো আল্লাহ বাড়িতে অবস্থান করতে বলেছে। বাড়িতে এত কাজ আছে সেই কাজগুলি আপনি স্ত্রীর কাছে করিয়ে নেবেন আর তার সাথে সাথে তাকে চাকরিও করিয়ে নেবেন তাকে চাকরি করতেও দেবেন। ঠিক আছে মহিলাদের মধ্যে করতে পারে বাধা নেই এই রকম কাজে যেটা ইসলাম বিরোধী হয় না যেখানে চাকরি করলে এই রকম চাকরি মহিলার করতে পারে কিন্তু চাকরি পুরুষদের মাঝে গিয়েও করিয়ে নেবেন তাদেরকেও একটা ইনকাম সোর্স এর উৎস মনে করছেন যে তারাও যখন আমার স্ত্রী মাস্টার ডিগ্রি করেছে আর এই করেছে সেই করেছে আট ঘন্টা ছয় ঘন্টা পাঠালেন আবার বাড়ির কাজ ফুল তার কাছে করিয়ে নেবেন জুল করলেন না আপনি একজন স্বামী হিসেবে হ্যাঁ তো বাড়ি এসে সমান সমান করে হ্যাঁ একদিন সে পাকশাক করবে আপনার স্ত্রী আপনি একদিন পাকশাক করে হ্যাঁ একবার সে করবে আপনার স্ত্রী একবার আপনিও গর্ভ করেন দশ মাস সে একবার বাচ্চা নিল আর একটা বাচ্চা এবার তুমি নাও যদি আপনার স্ত্রী বলে নেবেন নেবেন না তাহলে হ্যাঁ তো আল্লাহ আকর সম্ভব নিত না পুরুষরা এত বদ্ধ লোক যে সম্ভব হইলো যদি আল্লাহ বলে যে তোকে দিলাম তো তাহলে নিত না তোর কাজ সব কাজ তোর হ্যাঁ নিজের কাজগুলি করেন বাপ আপনার মা আপনার তাই না ভাই আপনার বোন আপনার কিন্তু তাদের জন্য পাকশাক করে খাওয়াইতে হবে কাকে আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে নিয়ে আসার পরে যেতে পারবি আমার বাপের বিনা হুকুমে তোর বাপের বাড়ি যেতে পারবি না কোথায় পেলে রেশভ ইসলামে তার হক না বিয়ে হওয়ার পরে বাপ মায়ের সাথে অবিল দেয় আয়াত এহসান হয়ে গেছে রহিত হয়ে গেছে নাকি ওই ক্ষেত্রে বলেন বিয়ের আগে বলা হয়েছে না বিয়ের পরে বলা হয়েছে বুঝছেন না বুঝছেন না না বিয়ের পরে না না না তোর বাপমার সাথে আর এসান করতে পারবি না বিয়ে হয়ে গেছে আমার বাপমার সাথে কর। নাকি বোঝার চেষ্টা করেন এই যে অতিরিক্ত কাজগুলি আপনারা নিছেন যেগুলি আল্লাহ এমন ভাবে চাপিয়ে দেন বাধ্যতামূলক চাপিয়ে দেননি আমি বলছি না যে মা বোন মাকেও খাওয়াবো না তোমার বোনের আসলে পাক করে খাওয়াবো না এটা বলছি না এটা তাদের পক্ষ থেকে এহসান তাদের পক্ষ থেকে আহ ভালো কাজ এবং স্বামীকে খুশি করার জন্য একটা ভালো উপায় কিন্তু বাই ফোর্স না তাদেরকে তাদের সাথে ভালো আচরণ করে আর তারা যেমন এহসান করলো তাদের সাথে এহসান করুন তারা যেমন আপনার করছে শুরু শাশুড়ি দেখাশোনা করছে আপনার ভাই বোন দেখাশোনা করছে আপনার ভাগনা ভাগিনের আছে তাদেরও দেখাশোনা করছে কত কি করছে বাড়িতে নিজের ফরজ দায়িত্ব ছাড়া তো আপনারও কিছু করণীয় আপনার স্ত্রী সম্পর্কে আছে এবং তার দিকে খেয়াল রাখবেন তার সাথে সহযোগিতা করবেন জবরদস্তি করবেন না এই সব বাড়িতে অবস্থান করো রাজনা আর মূর্খতার যুগে বর্বরতার যুগে জাহিলিয়াতের যুগে যেমন বেহায়া বেপরদা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে যেমন মহিলারা রাস্তাঘাটে ঘোরাফেরা সেই রকম অর্ধ উলঙ্গ হয়ে আর পুরুষদেরকে আকৃষ্ট করতে এই রকম করিও না যাতে পুরুষরা আর তোমরা অন্যের দিকে আকৃষ্ট হও বা ফেতনায় তোমরা লিপ্ত হও তোমাদের কারণে পুরুষরা অন্যরা আহ বেগানা পুরুষ আহ ফেতনায় লিপ্ত হইতে পারে রাজনা আবার রোজল জাহিদুল্লাহ আল্লাহরুল আলম তার আকিম না সোলা This is probably... এখানে বিশেষ ভাবে মহিলাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা সালাথ কয়েম করো নামাজারা সংসারের কাজের বাহান এ পড়বে হ্যাঁ ফজরে নামা ছেলে মেয়ে নিয়ে পেশাব করে দেয় এই করে সেই করে পড়তে পারি দেখ উঠার পরে আল্লাহ কবুল করবেন না সালাথা নামাজ যেইভাবে আল্লাহ ফরজ করেছেন সময় নামাজ পড়তে হবে আজান হওয়ার সাথে তরীকে নামাজ পড়তে হবে মহিলাদেরকে নামাজ পড়তে হবে রসুলের মতো না ডুলের কোন বিবির মত नबिर सम सम्मोधन तुमरा तुम नबीर मत कर नाम তেমনি নারীদেরকে বলা হয়েছে তোমরাও কার মতো নামাজ পড়ো তোমাদের সামান্য কিছু পার্থক্য যেমন মহিলারা আজান দেবে না হ্যাঁ মহিলাদের জামাত ফরজ নেই সব বিষয়গুলি ছাড়া মহিলাদের জন্য জমায় যাওয়া আবশ্যক নয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এমনি নামাজ ষোলো সতেরো আঠারোটি পার্থক্য বিবেক প্রসূত বিবেক বলছে যে মহিলাদের এখানে একটু যদি সেচ দাটা একবারে জমিনে একবারে লুটিয়ে করে তাহলে বেশি পর্দা হবে এই কথাগুলি নবী মহাসা বুঝতেন না এগুলি আল্লাহ জানতেন না আলার চেত বেশি রসুলের চেয়ে বেশি বোঝা শুরু করল আর নিজেরাই আর নিজেদের ফেকার রচনা করা শুরু করলি দলিলবিহীন এইরকম কোন নামাজ নেই সুতরাং বন্ধের বলবো যে নামাজ পড়বেন যেগুলি ভুল ওইভাবে নামাজ পড়তে পুরুষকেও নিষেধ করেছেন নারীদেরকে নিষেধ করেছেন ওফতার ইফতরা কালবে তোমরা নামাজ পড়তে গিয়ে যখন শেষ দায় যাবে কুকুর যেমন সামনের পা দেয় তোমরা হাত বিছিয়ে নামাজ পড়বে না আমাদের মহিলারা এক মহিলারা অধিকাংশ তারাই তারাই মেজরিটি তার কেমন নামাজ পড়ে হাত কে লম্বা করে বিছিয়ে দিয়ে একবারে জমিনের সাথে রেগে নামাজ পড়ে না এভাবে নামাজ পড়বে না যাতে করে ঘৃণা অন্তরে জন্মাই দিয়ে যে ছি এই কাজটি করা যাবে না আমি একজন মানুষ কি করে কুকুরের মতো করে আমি এরপর হাত বিছিয়ে নামাজ পড়বো যাতে একটা ঘৃণা হয় এমনিতে বলতে পারে তোমার হাত নামাজ পড়ো না হাত তার মানে যাতে করে আপনার অন্তর ঘৃণা হয় যে এইরকম কাজ করা যাবে না এটা মানুষের কাজ নয় এটা কুকুরের কাজ সুতরাং এইভাবে আমরা নামাজ পড়বো না বন্ধের কে বলবো জাকাত দেবে পয়সা থাকলে জাকাত যদি মহিলার স্বর্ণ থাকে ব্যবহৃত হোক আর ব্যাবহারিত আল্লাহ রসুল এবং আল্লাহ এবং রসুল মেনে চলো আল্লাহ এবং রসুল মেনে চলো আল্লাহ এবং রসুল মেনে চললে রসুল আল্লাহ দাড়ি রাখতে বলেছেন না দাড়ি মুন্ডন করতে বলেছেন দাড়ি কাটতে নিষেধ করেছেন না করেননি করেছেন না করেননি তিন নম্বর অগ্নি পুজক মুশ্রিক হিন্দুদের বিরোধিতা করতে বলেছেন হ্যাঁ খালিফুল মাজুজ খালিফুল মুশ্রিক ঠিক আর অনেক মহিলাদের কাছে আজকাল শোনা যায় আর কলেজ পড়াই স্ত্রী হ্যাঁ বিএবাস স্ত্রী শুনেছে দাড়ি রেখেছে কান্নাকাটির শেষ নাই দেশে গেলাম আমার কাছে পরামর্শ নিয়ে গেলাম বললাম দাড়ির ওপর অটল থাকবেন শোনাবেন তাতেও যদি না মানে আপনি হচ্ছেন কাউ রেজালুন আপনি হচ্ছেন কর্তা আর সে আপনার অধীনে হ্যাঁ কর্তৃত্ব তার চলবে না কার চলবে আপনার চলবে আপনার স্বামীর চলবে এমন দুর্বল আজকালকার পুরুষরা বড়ই দুর্বল পুরুষরাই নারী সেজে গেছে এমন দুর্বল হয়ে গেছে দাড়িমন্ডন করে চলে এসছে দেশে করে নিয়েছে নতুন নতুন হেদায়ত হয়েছিল দাডি এক লোক রাখেনি শুরু থেকে রাখেনি ভুল কিনা রাখার পরে মন্ডন করে নিয়েছে না আর এক লোক রাখার পরে দাড়ি ভালো লাগলো না সেই জন্য দিল হ্যাঁ একেবারে দাড়ি কে জয় করে দিল সেই লোক চরম অপরাধী সেই লোক চরম অপরাধী একটা লোক দাড়ি রাখে না তার স্ত্রীর কথা শুনে দাড়ি রাখে না আরো বড় অপরাধী আল্লাহর নাফরমনি করে স্ত্রীর স্ত্রীর আনুগত্য করে আল্লাহ বলছেন আতীয়হ ও আতীয় রসুল আল্লাহকে মানো রসুলকে মানো আতে আল্লাহ রসুল এই মহিলা আমি আল্লাহ তোমাকে মানতে পারলাম না তোমার রসুল কে মানতে পারলাম না আমি কাকে মানব আমার হ্যাঁ আমার স্ত্রীকে মানব সে আমার অভিভাবক হ্যাঁ তার নেতৃত্ব আমার উপর চলছে চরম অপরাধ করছে আল্লা পরি বা কোথাও শহরে বাংলাদেশে কোথাও মারা গেছে আর হিন্দুরা তখন টানা টানি শুরু করলে আমরা চিতাতে নিয়ে জ্বালাবো কারণ এটা হচ্ছে হিন্দু আর মুসলিমরা বলছে আমরা জানা যা পড়বো এইরকম লড়াই ভারতে মেলা হয় মেলায় ভারতীয় উপায় তো নেই চিনার তো আর কোনো উপায় নেই শুধু কাপড় খুলে দেখতে হবে আর না হলে হিন্দুদেরকে দিয়ে হবে গায়ের জোর থাকলে ওরা নিয়ে যাবে ওরা নিজে জ্বালিয়ে দিবে আপনি কি চান একজন বোনকে বলছি চান আপনার স্বামীকে হিন্দুরা নিয়েকে জ্বালিয়ে দিচ্ছি চিতাই। বলতেন আল্লাহাম সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি পুরুষদেরকে জিনদ দান করেছেন দাড়ির আপনার চেহারা দিকে দেখতে আহ ইচ্ছা করবে না ভালো লাগবে না ঠিক না পরীক্ষা করে দেখেন একটা দাঁড়িয়েওয়ালা লোক অথবা একটা লোকে দাঁড়িয়ে ছিল না আর তারপরে দাড়ি রেখেছি কত পার্থক্য লাগে দেখতে নিজেরাই বুঝতে পারবেন ২৪ এর সাদ করেছেন যে পুরুষরা হচ্ছে কর্তা নারীদের ওপর কোন ক্ষেত্রে কর্তা কয়েকটি ক্ষেত্র রয়েছে একটি হচ্ছে যে সিদ্ধান্ত কার হবে সিদ্ধান্ত কার বাড়িতে ছেলের বিয়ে দিবেন মেয়ের বিয়ে দিবেন কার সিদ্ধান্তে স্ত্রী আপনার স্ত্রী যেখানে বলবেন ব্যবসা বাণিজ্য সিদ্ধান্ত কার পুরুষের সিদ্ধান্ত আপনার হবে কারণ আপনার হাতে আপনি সাহেব কারার সিদ্ধান্ত আপনার হাতে থাকবে এক দুই নম্বর কথা খরচ খরচা কে করবে স্ত্রী ইনকাম করে স্বামী করে তাই না তৃতীয় ক্ষেত্রে শুনে রাখেন আর এই দিয়ে শেষ করবো কারণ লম্বা হয়ে গেছে প্রশ্ন আছে তৃতীয় ক্ষেত্র হচ্ছে যে এটা তো ভাই বহন বললাম তাই না খরচ খরচা কাকে করতে হবে পুরুষকেলাম হোদার সন্ধির সময় হ্যাঁ স্ত্রীর পরামর্শ নিয়ে যান এই সাহাবিদেরকে যদি বলেন যে এখন ও কুরবানি জবাই করে দাও আর তোমার মাথা মন্ডন করে কেউ করবে না করতে চাইলো না আল্লাহা এই স্ত্রীর কাছে পরামর্শ নেবেন বিনা পরামর্শ এক একা কাজ করবেন অসাবেরাম তাদের কাছে পরামর্শ আল্লাহা বলেছেন কিন্তু পরামর্শ নেওয়ার পরে সিদ্ধান্ত হবে আপনা সিদ্ধান্ত হবে আপনার আর একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে হারাম নাজাজ থেকে বাঁচে কিনা সে পর্দা করে কিনা আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে খোঁজ খবর আপনাকে সকাল সন্ধ্যা রাখতে হবে আল্লাহ যাবে তৌফিক দান করেন মা বন্ধুকে বলবো যে আপনারা হকাদাই করবেন ছেলে মেদের হকাদাই করবেন শেষখানে একটি কথা বলে যে কোনো কাজের ক্ষেত্রে পারিবারিক কাজের ক্ষেত্রে এহেসব করবেন মানে নেকির আশা রাখবেন পেটে যে গর্ব করেছেন এটা আপনার বড় স্বভাবের কাজ ছেলে কে স্তন্য দান করছেন বড় সহবের কাজ ছেলে মেয়ে সহ ছেলে মেয়েদের কাজ শ্বশুর শাশুড়ি খেদমত করছেন সবের কাজ আল্লাহ পাক যেন এহতে সকলকে তফিক দান করেন দিনের খাদেম হওয়ার আল্লাপাক যেন তফিক দান করেন নারীদের দাওয়াতি কাজ এর একটা বড় ভূমিকা আছে দাওয়াতি কাজ করতে চুরবো হ্যাঁ বিপ্লব নিয়ে আসবো এইসব ভাষাগুলো ইসলামের ভাষা না কোরআনে বাহাদিসের কোথাও তাহরিক হারাকা আন্দোলন এইসব পাওয়া যায় না কিন্তু কোরআনে বাহাদিসের দাওয়া এলাল্লা দাওয়ার কথা আছে তাই না তো স্বামী কে যদি দেখে যে স্বামী গুনা করছে বা ভুল কাজ করছে স্ত্রী দাওয়াত দিবে তারপরে ছেলে মেয়েদেরকে দাওয়াত আল্লাহাক রব্বুল আলমের জন্য আমাদেরকে পুরাণ সোনার বাস্তবায়নের তৌফিক দান করেন আল্লাহাক দুনিয়া আখেরাতে সার্বিক যেন মঙ্গল দান করেন রাব্বানা আহ দুনিয়া হাসানাতে হাসান্নার রব্বানা নান رَبِّ <تصفيق> র